لمن يخشى ترى موازيلا من من خرق الأرض والسماوات نحلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى أن تجهر بالقوم فإنهم يعلم السر وأخفى الله لا, لا إله الله وله الأسماء الحسنى وهل أتاك حديث موسى فقال لأهلهم كفو إني آلستنا لعني آتلكم لها بخبره أو أجد علينا ربدا فلما أتاها نوديا يا موسى هل ربك لفخلا الله عليك انك لك من واد قدس قوا وانا افتخر فاستعننا ان لا اله الا الله صعبدل واقيم الصلاه الذكري ان الساعه اتيت الاكاد اختي كل نفس بما تسعى فلا يصد منك عنها من لا واتبع سيد রহমতুল বসমি محمد وعلى রবীন্নসালাতামল সঈদুলমুরসলী নবীন মোহাম্মী بعد আজমাইন بالله من الشيطان রুজিম بسم الله الرحمن বসমি রিমা মসা কালফা ফরজা يحل কৌমি গাআফল من রব্বী আয়াত নম্বর তেরাশি থেকে আর আজকে কিছু সময় তফসির করার পরে আমরা ইনশা আল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেবো গত সপ্তাহের কিছু প্রশ্ন আছে কারণ অনেক ভাইরা প্রশ্নের উত্তর চেয়েছেন फिर फिर घटना समाप्ति हलो अर्था मऊसा आलिलम मास दश महर्रम समुद्र अतिक्रम कर सम्प्रदायलिन के समुद्र सना झाप दिल शुकनो रास्ता रही सब दुष्ट देखे तरफ भाषा कल्लाबुल आलमीन तरह आजबर गोजो जाल पे पानीक्रमान सूतरा पानी तरह के डुबिए ध्वस कर लो फन आल्लाके दिन शत्रु अम्बियागण शत्रु সেই যুগের ধ্বংস হয়েছে আর এখনো আছে এইরকমই দুর্দশা হয় ফেরাউন যারা যুগে যুগ হয়ে থাকে তাদের যাদের চরিত্র ফেরাউনের মতো। আল্লাহর হক নষ্ট করে থাকে আল্লাহ হকে রসুলের হক নষ্ট করে থাকে মমিন বান্দাদের উপর ইসলামের শত্রুতা করে থাকে তারা হচ্ছে আর প্রয়োজন রয়েছে সালামের মতো মানুষের যদিও আর নবী আর রসুল আসবেন না তবে মৌসা আলি সালামের চরিত্রের মানুষের প্রয়োজন রয়েছে যাদের হাতে ফেরাউনের পতন ঘটতে পারে আল্লাহ আল্লাহাক এই রকম মানুষ আল্লাহাক রবাহ আলমিন যেন বৃদ্ধি করেন चरित्र मानूष आल्ला ध्वस कर मूसा आलिलम आसार रबे आल्ला डाक चल्लिस दिन तुरपहा पहाड़े तुम्हें तौर देर आसमानी सिलबास विधान स्वरूप नेतृस्थान्य व्यक्ति रास्त मुसा आलिम एकटू ता चल द्रुतव बेगे चल आगे पहुंचे गिल तुरपहाब्बुल आल तक जिज्ञेस करल যে তুমি এত তাড়াতাড়ি কেন আসলে তোমার সাথে মহান আল্লাহ করেছেন তোমার সম্প্রদায়কে পিছনে ছেড়ে তোমাকে তাড়া করে আসতে কোন বিষয়টি উদ্বুদ্ধ করল অমা আলাকা কোন বস্তু বা কোন বিষয়টি তোমাকে জলদি করতে আন তোমার সম্প্রদায়কে পিছনে ছেড়ে আসতে হে মৌসা তুমি এত জলদি তাড়াতাড়ি কেন আসলে আলাহ হোম ওলা আলাহ মৌসা আলি সালাম বললেন যে আল্লাহ হোম ওরা এই তো আসছে উলাই ওলা ওটাই আরবি গ্রামারে হা মানে এরা হা অতিরিক্ত করলে কাছের জন্য হয়ে যায় হা এই লোকেরা আর উলাইতে কাপ শেষে যুক্ত করলে উলায় ওরা হয়ে যায় তাই না ওলাায় কাহমুল খাসের দেখলেন আসল শব্দ হচ্ছে এটা হচ্ছে ইসমেসারা উলাই আসলে উলায়ের পিছনে কাপ লাগিয়ে দিলে ওলা একা হয়ে গেল ওলা একা আর উলায়ের পিছনে কাফ না লাগিয়ে প্রথমে হা লাগিয়ে দিলে হা ও লাই হা ওলায় কমনতমিন দুই আলে হা ওলায় হা ও কওম কম এই জাতির কি হয়ে গেছে এই জাতি এই লোকদের কি হয়ে গেছে এখানে শুধু আছে আর বললেন এই তো এরা আলা আসারি আমার পদচিহ্ন অনুসরণ করে আসছে আসার মানে পায়ের চিহ্ন আমার পিছনে পিছনে আমার পদচিহ্ন অনুসরণ করে আসছে ও আজেল তো এলাইকার হে আমার প্রতিপালক আপনার উদ্দেশ্যে আমি তাড়া করেছি জলদি এসেছি লেতার দা যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান যাতে আপনি রাজি হয়ে যান আপনার দিকে আমি জানে প্রাণে মন যান সবকিছু দিয়ে দৌড় দিয়ে ঝাঁপিয়ে তাড়াতাড়ি করে এসেছি যে আল্লাহর সাথে তাড়াতাড়ি সাক্ষাৎ করব সুহান আল্লাহ কি আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা আজ এল তো এলে আপনি আমিও আল্লাহর ক্ষেত্রে আল্লাহ আল্লাহ করবেন নামাজের আজান হয়ে গেছে অথবা আজান দিতে বিলম্ব করছে তার আজান হয় না আর আছি অফিসে না টাইম হয়ে যাচ্ছে টাইম হওয়ার আগে উজু করে প্রস্তুত আজানের আগে উজু করে প্রস্তুত যাতে করে প্রথম কথারে জায়গা পায় কেন এই মন মানসিকতা আমাদের তৈরি হয় না আল্লাহাকালি হে মোসা শোনো আল্লাপাক বললেন তোমার সম্প্রদায় বানি ইসরায়েল কে তোমার আস্তে আস্তে আমি পরীক্ষায় ফেলে দিয়েছি লিপ্ত করে দিচ্ছে আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পরে তুমি যে ওদেরকে দেখে চলে এসছো যে তোমার থাকো আর আমি তোরা আসছি আর সময় কতদিন নির্ধারণ করেছেন আল্লাহাক আবুলে আলামিন বলতে পারেন চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম তিরিশ দিন পর আল্লাপাক আর দশ দিন বাড়িয়ে দিলেন হারন আলী ইসলামকে দেখে হারন তুমি দেখাশোনা করো এখন জাতির ওদেরকে দিনের ওপর রাখো আল্লাহর আনুগত্য করে আমার আনুগত্য করে তোমার যেন আনুগত্য করে দিন মোতাবেক जीवन जापन कर दिन मध्य फिर सब चेत बड़ फीतना धर्म थे विच्युत हुए नास्तिकता मनाफिकी कप बेनमजी विभिन्न पापे लिप्त हो সবচেয়ে বড় ফিতনা শারীরিক ফিত না অসুস্থতা মানসিক পারিবারিক ব্যবসায় গেল বহু রকমের দুনিয়া ফিতনা রয়েছে আল্লাহাক ফিতনাথুল মাল ফিতনাথুল আহাল ফিতনাথুল আওলা নেতৃত্বের ফিতনা জালেমকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন দেশবাসীকে বা জাতিকে বহু রকমের ফিতনা রয়েছে নিরাপত্তাহীন তারা ফিতনা বহু রকমের দুনিয়া ফিতনা রয়েছে কিন্তু সবচেয়ে হচ্ছে দিনের ফিতনা দিনের নামে বাতিল দিনের দিন পালন করা অথবা দিন থেকে সরে গিয়ে কাফের বিদিন হয়ে যাওয়া নাস্তিক হয়ে যাওয়া বেনামাজি হয়ে যাওয়া পাপে লিপ্ত হওয়া হারাম খাওয়া হারাম উপার্জন করা সবগুলি ফিতনা ক্ষয়্ষতি হওয়া যে কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়তো দিয়ে পরীক্ষা করে থাকি মন্দ কে আল্লাহ ফিতনা বলেছেন আর ভালো কে ফেতনা বলেছেন কাউকে আলো পয়সা দিয়ে ফেতনা ফেলে দিয়েছে পাপ করা শুরু করেছে কাউকে আলো অভাব দিয়ে ফেতনা ফেলে দিয়েছে। কাউকে সংকটে তুমি খবর রাখো আর মূসা ওহী না হলে কি করে জানবেন ফাইনাকা মাদেক তোমার চলে আসার পরে তোমার জাতিকে আমি ফিতনাই লিপ্ত করে দিয়েছি পরীক্ষায় ফেলে দিয়েছি ওয়াদ আল্লাহম সামেরি আর তাদেরকে গুমরাহ করেছে পথভ্রষ্ট করেছে সামেরি নামক এক ব্যক্তি মোনাফিক আসলে মোনাফিক ছিল কিন্তু সামেরির জাতি শির করত মুসরেক ছিল আর অনেকে বলেছে যে তার জাতি এই সামেরা এলাকার লোক তো এরা আগে থেকেই এরা গো পূজা করতো ভারতে নিয়ে গেছে আর্যরা অর্থাৎ ব্রাহ্মণরা আর্যরা নিয়ে গেছে আপনার হয় পূর্ব ইউরোপ থেকে একটি মতে না হইলে এলাকা থেকে সামদেশ এইগুলো থেকে নিয়ে গেছে थे नहीं गेसि सामदेश कथा बस कारण सामदेशन एग्लो मूसा आलम सामेर एलिका सामेरिजे गुरु पुजा लागिए बाछुर पुजा लगे छो मुसा अल्लाम जी के भारत जो ये गुरु पुजा गुरु जबई करा अधिकांगश स्टेट गुलेधा কিছু কিছু স্টেটে বৈধ যেমন কলকাতা শহরে আপনার হোটেলে আপনি মুসলিমদের হোটেলে গরুর গ্রস্ত পাবেন কিন্তু এমনি সাধারণ জায়গাতেও হোটেল তো দূরের কথা গরু জমাই করা অধিকাংশ প্রদেশগুলিতে নিষিদ্ধ ভারতে আহ হিন্দুদেরকে সন্তুষ্ট রাখার জন্য তবে কোন কোনো জায়গায় আগে থেকে যে ইংরেজ আমল থেকে পারমিশন ছিল সুতারক সেগুলিতে পারমিশন আছে যেমন পশ্চিমবঙ্গে তো আল্লাহাক রব্বুল আলমিন सामेर पथभ्रष्ट कर गुमरा कर क्षेत्र विशेष किस व्यक्तर बड़ भूमिका थके मुसा अल्लामर अनुसारी तमिन मुस्लिम छेगर से, जुगर। से जुगर मुस्लिम देर के गुमरा पथभ्रष्ट करी ঈশা আলী সালামের অনুসারীরা তারা মমিন মুসলিম ছিল তাদেরকে গুমরা করেছে পোলস আর মুসলিম সমাজের কবর মাজার পূজা লিপ্ত করে গুমরাহ করেছে মুসলিম धर्म सहबाई कम देखे गाली गलसा मध्य रेल्हर गुण रे सुतरा आलिर पहा आलिर वंशधर फातेम हासान हुसन सबा दीरा सब এই কুফরি ঢুকেছে ইবিনী মুখ মুসলিম হয়নি কিন্তু কবর পূজায় লিপ্ত করার ক্ষেত্রে হুসেন মানসুর হাল্লাজ ইবিনে আরাবি এদের মুখ্য ভূমিকা আছে এদের মুখ্য ভূমিকা রয়েছে আর যদি বর্তমান যুগে মানে এক দুশো বছরের মধ্যে বলা হয় তো আমাদের এই এদের বড় ভূমিকা রয়েছে জাতিকে কবর মাজার পূজায় লিপ্ত করে দেওয়া আর কোরআন হাদিসের নামে ধর্মের নামে কোরআন অর্থের অপব্যাখ্যা করে বিঘৃত করে ইসলাম বলছে কবর মাজার পূজা করতে কে বলছে যে কবর মাজার পূজা নেই কবর মাজার পূজার কবর মাজার হেদমত করে তো ইসলাম ওলি উলিয়া তো দিতে পারে সব তো আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছে এদেরকে এই ইসলামের তারা ख्यासलिमार असंख्य मानुष के जहां कांश आलेम समाज के साथ जड़ित जरा, जरा कुर सुन्ना थे सर गे तरह देखें हुसैन मानसर हल्ला तरह से बड़ी अथच देश बड़ बड़ बक्ता आल्लाम लगे बसा সিরকুফুর ছড়াচ্ছে এই হুসেন মানুষের হল্লাজ যে বললো আমি খোদা শিখে আসলো ভারতের সাধু সন্ন্যাসীদের কাছ থেকে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসলো আর সেটাই ধর্ম হয়ে গেল আর এটা শুধু হাল্লাজ এই জন্য রহমতুল্লাহ আলী বলেছেন যেই ব্যক্তি হোসেন মানুষের হাল্লাজ কে বলবে আল্লাহর ওলি সে সে দুইয়ের এক দুইয়ের এক হয় সে পেশাব করা শুরু করেছে মসজিদে সাহেবের তো মারধর করতে উঠেছিল তাই না নবী কি বললেন সাল্লাহ নানা না না ছেড়ে দাও করতে দাও জাহেল হয় সে জাহেল সে যেন হোসেন মানুষ কি বলে আল্লাহ পার্থকু কোথায় কিন্তু যেই ব্যক্তি বললো যে নাম হোসেন্লা আল্লাহ সেই ব্যক্তি হয় যা হেল ওর উপর দয়া করা উচিত ওকে হেদায়ত করেন কোরআন হাদিসের কথা পৌঁছান হইতে পারে আল্লাহ পাক তাকে জাহান্নামের রাস্তা থেকে হৃদয় দিতে পারে আর না হইলে হেল্লাজ হেল্লাজ তুই এর এক অবশ্য এতে কোন সন্দেহ নেই আল্লাহরুল আলমিন এরশাদ করছেন কৌমি আসিফা। আক্ষেপ নয় আল্লাহর দিনের জন্য কি করল আল্লাহর দিন কে এত দ্রুত আল্লাহর দিন থেকে সরে কে সিরকুপুরি শুরু করলো সুভান ফিরলেন ওখান থেকে এটা একটা জমা করলাম তাহলে গজবান মানে রাগান্বিত হওয়া হ্যাঁ আর আসেফ ক্ষুব্ধ হওয়া একদল বলছেন আর আসেফ বা আসাফ এর আরবিতে শিক অর্থ হয় দুঃখিত হওয়া এই আজকাল একটা টার্ম আছে হ্যাঁ টার্ম আছে মানুষের সাথে কথা বলার আদবে তাই না ইংরেজিতে কি সরি ছোট ছোট বাচ্চাকে আজকাল বাঙালি অর্দু ভাষী সরি শেখাচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ ইংরেজ হবে যে ওই ইংরেজ বললে মনে হয় বেশি উন্নতি হয়ে যাবে আর দুঃখিত বললে না না তো বাঙালি থেকে গেলাম এইগুলোতে বাঙালি থাকতে চায় না আবার লেবাস পোশাকে না ওর বিবি ও শাড়ি পরাইতে হবে পেটপিট খুলে নাহলে বাঙালি বাঙালি থাকবে না তো বোর কাছে তুই সবকিছু বাঙালির খোল থেকে বের হ্যাঁ মন্দটা শুধু নেবে যে কোন জাতির মন্দটা নেবে ভালোটা নেবে না সুবাহ যারা জাহান নামের পথে তাদের বদস্বভাব হচ্ছে প্রত্যেক জাতি থেকে মন্দটা খারাপটা নেবে ভালোটা নেবে না অথচ প্রত্যেক জ্ঞানী মানুষের বিবেক বলে যেন প্রত্যেক জাতির মধ্যে কিছু ভালো ভালো গুণ আছে ভালোটা বেছে বেছে না আরবদের মধ্যে যেটা ভালো পাচ্ছেন নেন বাঙালিদের যেটা ভালো পাচ্ছেন নেন উর্দু ভাষীর মধ্যে যেটা ভালো পাচ্ছেন আর এই শ্রীলঙ্কা ফিলিপাইন ইন্ডোনেশিয়াতে যেটা ভালো পাচ্ছেন ওইটা নেন ভালো ভালো নিতে নিতে দেখবেন আপনি পুরোপুরি ভালো হয়ে গেছেন তাই না এটি হওয়া উচিত ছিল তো ইংরেজিতে সরি বলে বাংলায় দুঃখিত আরবিতে কি বলে জানেন আসে কাউকে একটু হয়তো ধাক্কা লেগেছে বা কাউকে একটু কষ্ট দিয়েছেন ভাবলেন হয়তো কি বলছেন আসে আসে আসে মানে দুঃখিত আমি দুঃখিত আনা আসেফ আসলে সংক্ষেপে আসেফ করে যেমন দুঃখিত বলেন শুধু আমি দুঃখিত বলেন না দুঃখিত ওই রকম আসফ। তো ওই আসেফ বা আসেফা ওখান থেকে এসছে তাহলে কি তর্জমা হবে দুঃখিত দুঃখের শেষ নাই কি হইল আমার জাতি দুঃখ ভরা মন নিয়ে রাগান্বিত হয়ে ফিরে আসলেন কাল আর এসে বলতে লাগলেন আমার জাতি আলাম কুমার কুম আা তোমাদের প্রতিপালক আল্লাহ কি তোমাদের সাথে ভালো আল্লাপাকেন আল্লাপাক তোমাদের সাথে তোমরা যদি তোমাদের দিনের উপর অটল থাকতে যেভাবে তোমাদের রেখে গেছি ওই দিনের উপর তাহলে আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদান হাসান উত্তম প্রতিশ্রুতি করেছেন ওয়াদা করেছেন আল্লাপাকের তোমাদের সাথে চুক্তি হচ্ছে ওয়াদা হচ্ছে কি তোমাদেরকে জান্নাত তাহলে জান্নাতের ওয়াদা ওয়াদান হাসানা মানে জান্নাতের ওয়াদা হতে পারে ওয়াদান হাসানা তফসিল কার বলছে এটাও হতে পারে আল্লাহ পা তোমাদেরকে বিজয়ের ওয়াদা করেননি যে দেখো ফের ধ্বংস করব। তোমাদেরকে বিজয় দান করব বিজয়ী করব আল্লাহ করেননি উত্তম করেননি আল্লাপা আরো আগামীতে আল্লাপ চোপ দেবেন তোমাদেরকে আর তৃতীয় বক্তব্য হচ্ছে ওয়াদান হাসানা সম্পর্কে বাড়ে যে আল্লাপা কি তোমাদের সাথে উত্তম মাদা করেননি যে তোমাদের নবী তুর পাহাড়ে আসুক তোমাদেরকে তওরাদ দেবো তোমাদের জীবন বিধান গরু পূজা শুরু করে দিয়েছ আল আলী কুমল আহ নাকি তোমাদের জন্য তোমাদের এই সময় দীর্ঘ হয়ে গেছে আল আহাদ মানে সময় মেয়াদ এই যে সময় চল্লিশ দিনের সময় দিয়ে গেছি আর কয়েকদিনের মধ্যে কি দীর্ঘ হয়ে গেছে ধরেন আহ এক জাতিকে শিখালেন তারপরে আর ওদের ছেলেরা আসলো তারা খানিকটা রাস্তা থেকে চ্যুত হলো পথভ্রষ্ট হলো তারপরে তাদের নাতি এরা তারা পথভ্রষ্ট এইভাবে এক একশো বছর লাগে যেতে একটা জাতি কুমরা হইতে আর হঠাৎ করে তোমার রাতারিতে মুসলিম থেকে মুসরাক সময় কি লম্বা হয়ে গেছিল তোমাদের আম আমি আলু গজাব নাকি তোমরা চেয়েছো যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে গজব নেমে আসুক আল্লাহ পাকের ক্রোধ নেমে আসুক আজাব শাস্তি নেমে আসুক তোমরা যে কাজ করেছো তাই তোমরা আমার সাথে ওয়াদা আমাদের চুক্তি ভঙ্গ করেছে। তোমাদেরকে দিনের উপর অটল থাকতে ওসিয়ত করেছিলাম উপদেশ দিয়েছিলাম আর আমার সাথে এই দেওয়া বা নেওয়া ওয়াদা তোমরা ভঙ্গ করেছো এই জন্য যে তোমাদের আল্লাহর গজব আল্লাহর গজব পড়ুক তোমাদের উপর নাকি অনেক সময় হয়ে গেছে তাই ভুলে গেছে কালু তখন বনি ইসরায়েল বলল মা আখলাফনা ম এ ডাকা মালকে না হে মুসা আপনার এই চুক্তি ভঙ্গ আমরা আমরা স্বেচ্ছাই করিনি বা আমাদের এখতিয়ারে করিনি বে মালকে না ंग कर घटना की तब चपेल फिर सम्प्रदायर कि सम्प्रदायर अलंकार बोझा আর এই বোঝা আমরা নিক্ষেপ করলাম যে আওয়াজ আছে সেটাই আল্লাহর আওয়াজ আর কোথায় মুসা আল্লাহ চলে গেছে আমরা পূজা শুরু করে দিয়েছি আয়াতে এভাবে সংক্ষেপ বলা হয়েছে ঘটনা কি তাহলে ঘটনা হচ্ছে মুসা আলহিসাম তার জাতিকে নিয়ে যখন মিশর থেকে বেরিয়ে পড়লেন তার আগে কোন একটা এক অনুষ্ঠানের জন্যই হোক অথবা ঈদের উৎসবের জন্যই হোক বনী ইসরা কীর্তিদের বিভিন্ন বাড়ি থেকে অলংকার ধারে নিয়েছিলেন যে দেওয়া আমাদের উৎসবের জন্য আমাদের মহিলারা বা মেয়েরা পড়বে আর তারপরে তোমাদের ফিরিয়ে দেবো আর হঠাৎ করে হুকুম হয়ে গেল চলো আজকে রাতে বেরিয়ে পড়ো না হলে তোমাদের কল্যাণ নেই কি করবে নিয়ে যায় হুক এই এই গুলি সাথে নিয়ে তারা এই সমুদ্র পার হয়ে চলে গেছিল মহসা আল্লাহ যখন ওই দিকে গেছেন তাও রাতে নেওয়ার জন্য তখন এই অলংকার যেহেতু এগুলি ব্যবহার করা হারাম এগুলি ভোগ করা এগুলি কি করতে হবে যেহাদের বা আল্লাহর পক্ষে যদি কবুল হইতো তো আগুন আসতো জ্বালিয়ে দিত এই না এইসব কথা তার সের রয়েছে যাই হোক এরা সবগুলি অলংকারকে জমা একটা গর্ত খনন করে একটা গর্ত করার পরে সেই গর্তে ফেলে দিল অলংকার আর ফেলে তারপর আগুন লাগিয়ে দিলো যে এগুলো যেহেতু ব্যবহার করা যাবে না আর ফিরিয়ে দেবো ধ্বংস হয়ে গেছে আর ফিরিয়ে দিতে যাওয়া যাবে না যদি তাদের কেউ থাকেও থাকে আগুন যখন জ্বালালো তখন এই সামেরই এই মোনাফেক ওর কাছে এক মুষ্টি মাটি ছিল এই মাটিটা পেয়েছিল থেকে। যখন ওই সমুদ্রের রাস্তা হয়েছিল রাস্তায় প্রথম জিব্রাই আল ইলিস্লাম তার ঘোড়ায় চেপে যাচ্ছিলেন এস আল্লাপাক মানুষকে ধর্মের নামে পরীক্ষায় ফেলে ধর্মের নামে মানুষকে ধর্ম করতে গিয়ে হঠাৎ করে কিভাবে গুমরা হয় দেখে ধর্ম করতে করতে গুমরা হয়ে যায় অনেক ভালো জিনিস থেকে মানুষ গুমরা হয় মন্দ জিনিস থেকে সাধারণত গুমরা কম হয় ভালো জিনিস থেকে বেশি গুমরা হয় ভালো বিষয়কে নিয়ে বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে আর গুমরা হয় তাই না কেউ চোট ডাকাতের মাজার বানিয়েছে চোট ডাকাতের পূজা করি मजार बनिए पूजा ती तो जाोड़ा जो पदचिन्ह उठिए मे अलौकी करते चले करा मुठ নামে মুসলিমের অধিকাংশ শিরকার বিদাতকার হয়েছে। রয়েছে যেখানে বরকতাস এই গাছটা খুব বরকতের গাছ কারণ এই গাছের তলায় প্রথম দেওবান মাদ্রাসা কায়েম হয়েছে শুধু আজ পর্যন্ত টেলিফোন করে বলছে এই দুই তিন এখন আদবের সাথে বসে আর ভিড় সবচেয়ে বেশি ভিড় ভাড় করে ছাত্ররা পড়াশোনার জন্য বসে এই জায়গায় যদি যেখানে এই মাদ্রাসা শুরু হয়েছে আর নবীর ইশায় নাকি মাদ্রাসা হয়েছে স্বপ্নে নবীর লাঠি দিয়ে দাগ দিয়ে যেখানে মাদ্রাসাটা করতে হবে ভারতে এগুলি কিব দেশের কোন মসজিদ কোন ইসলামিক না আলিমাম ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি না কোনোটারই না স্বপ্নে পাতাইলেন না জাগ্রত অবস্থায় পাতালেন হ্যাঁ না কেউ স্বপ্ন দেখলো কিন্তু দেবন্দের কিন্তু ওই স্বপ্নের ভিত্তিতে মাদ্রাসা কামেছে লাঠি দিয়ে নবী সাল ডাক দিয়ে দিয়েছে সকালে উঠে দাগ দেখছে মরুবীরা এই মোদিনের তসবি হবে না যা ওই ভারতের মেওয়াত হরিয়ানার একটা ছোট গ্রাম লোক গুমরা হয়ে যাচ্ছে যা ওই মেওয়াতে যা চিল্লা শুরু করা হ্যাঁ সব স্বপ্নের মাধ্যমে গুলি স্বপ্নের ধর্ম সব কিন্তু স্বপ্ন দিয়ে শুরু হয়েছে কিন্তু সব একেবারে হালুয়া হয়ে যাবে আর করে নিলে আর ভুলবেন না করা হয় এখন পর্যন্ত কারো যদি সন্দেহ লাগে সরাসরি আমাকে টেলিফোন ওখানকার ছাত্র ভাই বলেছে বাংলাদেশের ছাত্র সে এই সে ভারতে পড়াশোনা করে দেবেন বলেছে যদি আপনাদের আগে আমার সাথে তারা গিয়েছে তাদের মুখেও শুনেছি যদি আপনাদের সন্ধ্যা হয় গাছের জায়গাটা দেখতে চাই যেখান থেকে মাদ্রাসা শুরু হয়েছিল বরকুতের নামে শির বিদাস শুরু হয় নবী করিম সাল্লামের জামা নাই হ্যাঁ যেখানে আমরা অবসর তো ভালো ভালো জায়গাগুলি মানুষের জন্য ফিতনার কারণ হয়েছে ধর্মহারা হয়ে গেছে शीर्क कर शुरू कर नाम मानस गुमरा था बरकुत नामिप्त गुरू कर पूर्व पुरुष की आगन जल्द अलंकारे ওতে ফেলে দিল সামেরি আর ফেলে দেওয়ার পরে একটা বাছুরের প্রতিকৃতি তৈরি হ্যাঁ তৈরি করার পরে তাতে একটা আওয়াজ আসতে লাগলো আওয়াজটা যেন মনে হচ্ছে লাহু খোয়ার হ্যাঁ যেমন বলদের গরুর আওয়াজ হামবা হাম্বা আওয়াজ হাম্বা বলো হামবা হাম্বা আওয়াজ আসা শুরু হইলো এটা কিভাবে হইলো এতে দুটি মত তার রয়েছে। একটা মত হচ্ছে যে তাতে একটা কেরামত চলে আসলো ওই যে মাটি জিবর আলী সালামের ঘোড়ার পায়ের তলার মাটির বরকতে কি চলে আসলো তাতে কেরামত অলৌকিক মত হচ্ছে যে না তাতে যেহেতু ছিদ্র ছিল মুখের দিক থেকে একটা ছিদ্র পাশার দিক থেকে ছিদ্র ছিদ্র ছিদ্র দিয়ে যদি সংকীর্ণ ছিদ্র দিয়ে ভিতরে বাতাস যায় আর বাতাসটা আরেক দিক দিয়ে একটা আওয়াজ হবে একটা কিছু কোন আওয়াজ হবে আর যে কোন একটা ধনী কোথাও যদি আওয়াজ হয় পাখির আওয়াজ আপনি যদি বলেন যে পাখিটা বলছে। আপনি যেমন উচ্চারণ করবেন মনে হবে না জানেন না একটা পাখি আওয়াজ করছে করছে বটের গাছে বসে আবু তার বর্ধমানী সাহেব লিখেছেন যে যেমন মানুষ তেমন সে চিন্তা করে সুতরাং একজন ডাক্তার গাছের তলায় বসে আছে বলছে কি বলছে জানো এ পাখি কথা বলছে যে টিয়াতে এই বলছে বলছে বলবে কিন্তু পাখি পাখির ভাষা বলছে কিন্তু ছেলে বলছে না এই কথাটা বলছে তো ওই ডাক্তার বলছে যে বলছে আরেক হিন্দু ঋষি ছিল হিন্দু সাধু ছিল বলছে না না আপনি কি বলছে রাম লক্ষণ দশরথ রাম লক্ষণ দশরথ আরেকজন মলবি হুজুর ছিল মল লাগবে তোমার তোমরা জানো না আমি জানি করোনা হাতে আমি জানি ইসলাম আমি জানি কি বলছে তাহলে পাখি তো পেরেছেন। তো এইটাও হতে পারে এইভাবে গুমরা হয়েছে আওয়াজ বাতাসটা ঢুকছে আর বেরোচ্ছে তাতে একটা আওয়াজ হচ্ছে মানুষ যখন ভ্রমে পড়ে যায় যে কোনো কল্পনা করতে পারে অন্ধকারে রাস্তায় রাতের অন্ধকারে হেঁটেছেন যদি ভিতরে একটু ভয় ঢুকে যায় তো মনে হবে ওই দিক থেকে কি আসছে আমাকে তাড়া করে আসছে কি এটা সাপ আসছে না বিচ্ছু আসছে কি পড়ে গেলে বড় যায় তো এরা ওইরকমই শিরকুফুরিতে লিপ্ত হয়েছিল এইভাবে তো সেটা কেরামতে হইতে পারে ও কি করতে হইতে পারে বাস্তবে আসলে আওয়াজ আসছিল তাতে আর না হলে বাতাস ঢুকার বের হওয়ার কারণে এইরকম আওয়াজ হচ্ছিল আল্লাহ আলম ধর্মের উপর থাকবো আমরা সেটা সাধ্য মোতাবেক আমরা ওর বিপরীত করিনি ওর উল্টো করিনি কম এই কীপ্তি সম্প্রদায়ের অলঙ্কারের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল গড়তে যখন অলঙ্কার গুলি জ্বলছে একবারে গলিত হতে যাচ্ছে সেই সময় সামেরিও কোন একটা জিনিস নিক্ষেপ করেছিল সেটা ছিল আগের আয়াতে আসছে যেটা বললাম একটু আগে রকম করায হলো কি বাছুর সৃষ্টি করে দিল বাছুর তৈরি করে দিল আখরাজা বের করলো তাদের জন্য এই জেলান একটা গোবৎস লাহু খোয়ার এমন গোবৎস বের করে নিয়ে গর্ত থেকে তৈরি করে আওয়াজ কে ফাঁকাল তখন লোকেরা আপোষে বলা বলি শুরু করলো হা যা ফানাসি। এটাই হচ্ছে তোমাদের এলা উপাস আল্লাহ আর এই হচ্ছে गोबत्सर मत देखो नाला आल्ला गुरूपे आकी हल्ला हलुल गोबत् अवतरण करूसा भूले गूसा भूले आल्ला चले गोथ पहाड़े तलाश करते आल्ला যেমন চোখ দিয়ে হয় দৃষ্টি দিয়ে হয় কোরআন একমের ভাষায় অধিকাংশ ক্ষেত্রে রকম জায়গায় চোখে দেখা নাই অন্তর দিয়ে দেখার কথা বলা হয়েছে আলম তারা রব্ব্য কাবি আসাবের জন্মের বছর তো হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে তিনি কি করে চোখে দেখবেন চোখে তো দেখেন নাই অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না যে আব্রাহার কি ঘটনা ঘটলো হস্তি বাহিনী কিভাবে ধ্বংস করলাম কি বিচন্ন করে একটু দেখলো না বা দেখে না আল্লাহ আল্লাহ এলাই হিম কওলা এটা যদি এলাই হবে এই বাছুরটা তাহলে তাদের কথার উত্তর কেন দিচ্ছে না ঠিক আছে আওয়াজ করছে আওয়াজ করছে তো তোমরা বলো যে কেমন আছেন আল্লাহ হ্যাঁ জবাব মূর্তির সামনে বাবা কেমন আছেন বলেন দেখি আরে মরে না কেমন আছেন ভালো আছেন আপনাকে খুব ভালোবাসি আমাদেরকে আপনি কি মনে করেন না আপনার পথে আছি না একটু জিজ্ঞেস করে জবাব আসছে মাজার থেকে জব এসছে নাকি হ্যাঁ তারপরেও মিথ্যা গড়েছে নবী সাহা সাল্লামের কবরের কাছে গিয়ে ফাজ আছে নবিসের কাছে এই শিক্ষা ফাজাইল আমলের তবলিক হিসাবে আছে এই জন্য নিষেধ করি এই ইলিয়াসি তবলিগ করতে করবলিগ করতে বলি কারোর সাথে শত্রুতা আমাদের নাই আল্লাহর দিনের জন্য কোরআন এব হাদিসের কথা বলার চেষ্টা করি কবর থেকে ওয়ালিকুমের জবাব আসলো আর শুনতে পেল আশেপাশের লোকেরা আমাদেরকে নিয়ে গিয়ে একবার দেখাই দেন তারপরে আমরা না অবাঞ্ছিত তাহলে কেমন আছো একবার তো দেখান যে কোন একটা হাদিস আছে সিরাত উন্নীতে আছে যে মায়সা সালাম দিয়েছেন আর সালামের জবাব দিয়েছেন সিদ্দিক সালাম দিয়েছেন নবী সালামের জবাব দিয়েছেন আর হাত বেরিয়েছে মোসাফা করেছেন এসব ভণ্ডাবি কেন ধর্মের নামে আর এর নাম হচ্ছে তবলিক করা আর বিশ্বাসিত না কখনো না ভুল পথ সতর্ক সাবধান হয়ে যান আল্লাহ পাক রবাহ আলমিন এরশাদ করেছেন আফালাও না তারা চিন্তা করে দেখে না আল্লাহ এলাইহিম কৌলা বাছুর যদি তাদের এলাই হবে আল্লাহ হবে তো তাদের কথার উত্তর কেন দিতে পারেনা এর পূর্বে তাদেরকে হারোন বলেছিল যখন ওই বছরের অবয়ব হইল তখন পূজা শুরু করলো পূজা যখন শুরু করে দিল হারুন আলি ইসালাম যদি চেষ্টা করলেন এদেরকে রক্ষা করার শিখ থেকে মানলো না মোটে তাদেরকে হারুন আলি ইসালাম এর পূর্বে ইয়া বলে আমার সম্প্রদায় ইন্নামা ফতেন তুমিহি তোমরা কিন্তু এই বাছর নিয়ে বড়ই ফিতনাই পড়ে গেছো পরীক্ষায় পড়ে গেছো আল্লাহ বড়ই পরীক্ষায় পড়ে গেছো তোমরা আমার কথা মানো আমার আনুগত্য করো আমার নির্দেশের আনুগত্য করো আমার কথা মানো দেখো যা বলছি শোনো আমার কথা আমি নবী আমি মুসার ভাই তোমাদেরকে আমি গুমরাহ করব না সামেরি গোমনা করছে তোমাদের কি খবরদার শোনো মানবে না এরা কি বলল উত্তরে শোনেন হারোনামে কালু তারা যায় লাই মূষা এই গোবৎস পূজায় আমরা অটল থাকব আকে ফিন আর মানে একবার অটল থাকব অবিচল থাকব ছাড়বো না হাত তায়ারি যে এলেই না মূষা যতক্ষণ পর্যন্ত মূষা না ফিরে আসেন জাতিকে জিজ্ঞাসা করা হলো মুসা আলিসাল্লাম এর রাগ বরদাস্ত হচ্ছে না হাইরে রে জাতির এত তাড়াতাড়ি সিটকুফুরি শুরু করে দিলে তার ধারণা যে হারুন আমার ভাই যদি ঠিক দায়িত্ব পালন করত তাহলে এইরকম অবস্থা সৃষ্টি হতো না কি করে হারুনের সামনে এরা এ গোবৎসের পূজা শুরু করতে পারে যে ইস্তাফুন আদা ও আলীমাল ইন্নাল কম ইস্তাফুনি এই জাতি ইসরাইল। যখন সির করা শুরু করলো তখন আমাকে দুর্বল ভাবলো দুর্বল ভাবলো কানি আর যখন নিষেধ করতে লাগলাম তুমি আজকে আমার দাড়ি ধরবে আমার চুল ধরবে আর আমাকে তুমি অপমান করবে এতে শত্রুগুলো দুঃমন হাসবে দুঃশন হাসায় না সুতরাং কখনো আপনি শত্রুকে হাসার সুযোগ দেবেন না আপো সে কলহ বিবাদ ভাই ভাই কল বিবাদ করবেন বাপমায়ের সাথে খারাম সম্পর্ক করবেন আশেপাশে এসে শিখেন আর আপনার আপনার আকিরার সংশোধন হয় না আপনি উল্টো পাল্টা বলেন তো এটা আপনি দুঃশন হাসে দেখো দেখে কি শিখতে যায় কি শিখতে যাই সব দুঃশন হাসার সুযোগ দিয়ে ফালা বিয়াল আদা নবী করিম সাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহাক কাছে আল্লাহ তুমি দুঃশ্মকে হাসার সুযোগ দিও না আল্লাহ আদা আল্লাহ দুশ্মন হাসা থেকে রক্ষা করি শত্রু কখনো হাসার সুযোগ যেন না পায় যে কোনো ক্ষেত্রে সতর্ক থাকবেন যে না রকম যদি আমি করি তাহলে শত্রু হাসার সুযোগ পাবে হিংসুকরা খুশি হওয়ার সুযোগ পাবে না হারুন কে আলি ইসালাম জিজ্ঞেস করলেন যে আমার অনুসরণ করতে আমি যেই পথের উপর রেখে গেছি সেই পথের উপর তুমি থাকতে আমি দাওয়াত দিতাম হকের দাওয়াতের দাওয়াত তুমি হকের দাওয়াত দিতে চুপ করে থেকেছ মনে তুমি কিচ্ছু বলো নিরবত পালন করেছো তুমি বোবা হয়ে গেছিলে নাকি अल्लाह तत्ता अनुसरण करते जिना दिए निर्देश तुम बिुद्धाचरण कर मेर सतान अथच सहोदर भाई अपन भाई मायर सतान बोले अः जा माया जेगे उठे अंतरे दया माय जेगे उठे হ্যাঁ মায়ের পেটের ভাই তো বাপের সন্তান বলবেন না কখন আচরণ এক বাপের না বাপেরও তো কিন্তু এক মায়ের বলছেন জি তো ওই ভঙ্গিমাতে হারুন আলী সাল্লাম কখন বললেন যখন রাগ আর হচ্ছে না ভাবলেন যে এই ভাই আমার মনে হয় শিথিলতা করেছে চুল ধরিয়া দাড়িটা ধরিয়া কি করছিলে তুমি বুঝে বুঝে কি করছিলে তুমি তোমার কোন দায়িত্ব ছিল না ওই সময় সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে হচ্ছে তাই না আমার দাড়িও ধরিয়েন না আর আমার মাথার চুল ধরিয়েন না মাথা ধরিয়েন না মানে মাথার চুল ধরিয়েন না মাথা ধরে ধরা যায় না মাথার চুল ধরিয়েন না এমনি কেন আমি ওদেরকে অবস্থায় ছেড়ে দিয়েছিলাম বল প্রয়োগ করিনি মারামারি করিনি ভয় করেছিলাম বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিচ্ছ বিভেদ সৃষ্টি করে দিচ্ছ কৌলি আর আমার কথার তুমি অপেক্ষা করনি যে ঠিক আছে মুসা আমার ভাই ফিরে আসো তারপরে যা হয় একটা করব। এটা না করেই তুমি দুই ভাগ করে দিচ্ছ তাহলে আসলে ঘটনাটা কি ছিল এমন শক্তভাবে এরা গো পূজা শুরু করেছেন উপদেশ দিয়েছেন কিন্তু শোনেনি বল করতে গেলে জাতি দুই ভাগে বিভক্ত হইত একদল হারনের সাথিত হইতো অল্প স্বল্প কিছু আর সংখ্যাগরিষ্ঠ তো মুশ্রিক বাছুর পূজা শুরু করেছে ওইদিকে হয়ে যেত আর দুই দলে মারামারি শুরু হইতো যার নাম হচ্ছে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শুরু হইত আর কত লোক যে হতাহত দেখে থেমে গেছি যে না এইরকম কাজ করবো না যদি ওইটাই আমার গৃহযুদ্ধ শুরু হইতো অনেক লোক কে প্রাণহানি হয়েছে তখন এসে তুমি বলতে যে তুমি একটু থামতে পারো নেই আরে আমার অপেক্ষাই করতে। সেই জন্য আমি আপনার অপেক্ষায় বসে আছি যে একাই কি করব। আর এইভাবে যাতে করে আপোষে হারুন আলী সালামের সাথে হইলো জাতির সাথে হইলো এখন সামিরিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করতে লাগলেন মুাম সালাম খাতবো কয়া সামেরি হে সামিরি তোমার কি ব্যাপার ফামা খাতবোকে মানে মা শানোকা মা বা কি ব্যাপার তোমার ঘোড়ার চিহ্ন থেকে আমি যে মাটিটা নিয়েছিলাম দেখেছিলাম কাবো কাবজাত আসারি রসুল তখন আমি একমষ্টি মাটি নিয়েছিলাম দূতের পদচিহ্ন থেকে আসার পদচিহ্ন আর রসুল দূত কে দূত আমি সেই অলংকার গুলি যে জ্বলছঐ ঘরতে নিক্ষেপ করেছিলাম এটাই আমার মনে জেগেছিল আমার মনে এই মন্ত্রণাই জেগেছিল যে এটাই করি আমি দেখো লোকের বদুয়া লেগে যায় তুমি সারা জীবন ধরে এ কথা বলতে থাকবে যে আমি অস্পৃশ্যস্পৃশ্য বুঝেন আমি অস্পৃশ্য মানে আমাকে না ছুঁ না ছুঁও না খুব সহজ ভাষা বললাম আল্লাহ পাখের এমন গজব পড়ল এই সামেরির ওপর যে কোন মানুষ কাছি আসছে সালাম করার জন্য একটু কাছাকাছি কথা বলার জন্য এইরকমটা হইতো এই গজব এই সবসময় জ্বর চড়ে থাকত আর মানুষ ছুলে আরো জ্বর বেড়ে যেত আর যেই ব্যক্তি তাকে ছুইতো তাকেও জ্বর হয়ে যেত এইরকম আজাব আল্লাহ পাখের বুলে দিয়ে দেবতা সিরকার এই ব্যাখ্যা করেছেন লাভ হাসের অস্পৃশ্যঙ্গলের পশু পাখির সাথে জীবন যাপন করে ধ্বংস হয়েছে এই অভিষপ্ত মালাউন নাম পরিণাম ওইসব লোকদের হয় হয়েছে হবে আর হচ্ছে যারা কোন জাতির গুমরাহির কারণ হয়েছে যে কোনো জাতিকে নিজে একা যদি গুমরা হয়তো আল্লাহ ক্রোধ কম হইতো যাক তুই হলি কিন্তু যখন অসংখ্য মানুষকে জাহান্ন আল্লাহ জাহান্নাম বিদাতি মৌলী হুজুর বিদাতি মোল্লা ভন্ড পীর এরা ধর্মের নামে যে ব্যবসা করে অসংখ্য মানুষকে ইন্না হা আদুলনাকে নাস বহু মানুষকে পথভ্রষ্ট করেছে आखे राजब कठोर रही सन्देह नहीं आल्ला भाषाई तुम्हें बोलते थको मे शाह আর তোমার সাথে আরো প্রতি আলেহী আছিলে অর্থাৎ বাছুর কে দেখো গোবৎসকে আল্লেদ জল তা যার আপনার অটল হয়ে গেছিল এটাই হচ্ছে ধর্ম এটাই হচ্ছে এলাহ মাবুদ উপাস অবশ্যই অবশ্যই একে জ্বালিয়ে ফেলবো তারপর একে চূর্ণ বিচূর্ণ করি সমুদ্রে নিক্ষেপ করে দেবো ধুলিকনা করে এর দ্বারা কি বোঝা যায় যেখানে সির্কের চিহ্ন আছে বেদাতের চিহ্ন আছে সেগুলোকে নিশ্চিন্ন করা ফরজ এটা হচ্ছে সুন্নতুল্বিয়া মুসা আলি ইসলামের সুন্দর আয়াত পাঠ করছিল এক একটি মূর্তির সামনে গিয়ে ছড়িয়ে সারা করে জাল হক ও জাহাকাল বাতের ইন্নাল বাত এল আকা আর সবগুলি ধসে ধসে পড়ে যাচ্ছিল চূর্ণ বিচূর্ণ অথচ বুঝে না যে লাকুম দিন দিন মানে কি জবরদস্তি করে কারো ধর্ম পরিবর্তন করা যাবে না এটা হচ্ছে লকুমদিন কুমালিয় দিনের অর্থ কিন্তু মুসলিম আর মনাফিক হবে मुसलिम आल्लाता प्रकाश कर मुस्लिम इसलिम बोर्ड पर्दारे स्वाधीनतार जन मुख बंद करते स्वाधीनता इसलम नहीं स्नता रे तरह मुख बंद करते जे भाव पक्ष सम्भव है आल्ला पाजारौफिकदार कर সত্য মাবুদ নেই সাইন আলমা যিনি জ্ঞানের দিক থেকে সমস্ত কিছুকে কে যার এল সব কিছুকে কে পরিব্যপ্ত যার জ্ঞানের বিরুদ্ধে আরে কোনো কিছুই যেতে পারে না আল্লাহ জানলেন না আল্লাহ টের পেলেন না আল্লাহ ধরতে পারলেন না আল্লাহ পাক সন্ধান পাচ্ছেন না এমন না এই এই একই থাকে যদি আপনার মজবুত তাহলে আপনার দ্বারা কি পাপ হবে যে কোনো সময় অন্যায় করবেন আল্লাহ তো জানলেন যে কোন সময় পাপ করবেন আল্লাহ তো ধরে নেবেন হ্যাঁ জানলেনও আর তার ক্ষমতার বাইরেও যেতে পারে কাদির তিনি আলিম আর কাদির। তিনি শুনলেন সুতরাং যতই লুকিয়ে লুকিয়ে আমি প্রেম আলাপ করি আল্লাহ তো শুনলেন আমার মা হয় জানতে পারলো না কিনা আল্লাহ তো শুনে নিলুস আলেকাবাক আল্লাপের সাদ করেছেন এইভাবে হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার সামনে আমি কাহিনী বর্ণনা করে থাকি নাকুস আলেই तुम्हार सामने कहनी बर्णना इब्राहिमी वर्णना मान अती जाए बस कि संबादी तुम्हारे सामने कहनी स्वरूप पेश करी शादी বর উপদেশের জন্য এই করা হচ্ছে একসাথে ওইগুলি কিন্তু ভাষার পার্থক্যর সাথে উপদেশ অন্য রকমের উপদেশ রয়েছে বা জীবনের আর দিক মুসা আলি ইসলামের কোথাও বাল্য জীবন তো কোথাও কোথাও যৌবন কোথাও বিবাহসাদীর ঘটনা তো কোথাও আর কিছু ঘটনা কোথাও শেষ পরিণাম ইত্যাদি উপদেশের জন্য কোরআনে কেরিমের বিধান থেকে ওহির বিধান থেকে যেই ব্যক্তি বিমুখ হবে মুখ ফিরিয়ে নেবে সেই ব্যক্তি কেমতের দিনে বিচার দিবসে পাপের বোঝা বহন করবি পাপের বোঝা বহন করবে আর এই পাপের বোঝা নিয়ে শাস্তিতে চিরামতের দিনে খারাপ হবে এই বোঝার চাইতে খারাপ বোঝা মন্দ বোঝা আর কিছু পারে না পাপের বোঝা ফুর যেদিন সিঙ্গাই ফুক দেওয়া হবে সিঙ্গাই ফুক দেওয়া হবে সিঙ্গাই ফুক কয়টা হবে বলতে পারেন তিনটাফির কারটি মাদার কেউ কেউ বলেছেন অপরাধীকে আমি একত্রিত করবো সেই দিন জোর নীল চক্ষু বিশিষ্ট করে আজরাক আজরাক কোন রং বলে নীল রঙকে বলে হ্যাঁ থেকে হচ্ছে জোরকান যেমন আব থেকে আস থেকে সুদ আহমার থেকে হচ্ছে। এই তো নীল চক্ষু বিশিষ্ট করে হাজির করব। তার মানে একটি তফসির কেউ কেউ এই জন্য ভাব অর্থ করেছেন যে তাদেরকে দৃষ্টিবিহীন আমি একত্রিত করব। তাহলে অপরাধীরা কেমতের মাঠে আসবে দৃষ্টি হারা হয়ে দেখতে পাবে না অন্ধ হয়ে আসবে তাহলে এই তফসিল যদি করা হয় তো আর একটা আয়াতের সমর্থন করে আল্লাহাকের সাথ করেছেন আসছে এই সুরাতে হ্যাঁ আসছে যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে হ্যাঁ কি করবেন ফাইনাল দনকা আল্লাপাক বলছেন তার জীবনটা হবে কি সংকীর্ণ জীবন অশান্তির জীবন অনেক ধন সম্পদান্তি অনেক আমা বলা হয়েছে এখানে জোরকা বলা হয়েছে দৃষ্টিতে আর জোরকা নীল নীল চক্ষু বিশিষ্ট করে আল্লাহ পাকড়া বই একত্রিত করবেন তার মানে সেই সময় পেরেসানিতে আর কষ্টে আর হাহাকার অবস্থায় এমন বিব্রত থাকবে যেমন মানুষ যখন এই এইরকম দুনিয়ায় কোন কিছু বুঝে না এইরকম অবস্থায় আল্লাহ ফাকর্ব আলমিন হাজির করবেন এটাও এতে বোঝানো হয়েছে এত খাফাত বেইন আহম তখন তারা আপোসায় চুপি সারে কথা বলবে একে অপরের সাথে बस पे आगे उम्मीद बस दिन मन गो आला बे ওই সম্পর্কে যা তারা বলে থাকে ওদের মধ্যে আপোসে যে চুপি সারে কথাবার্তা চলছে কে বললো দশ দিন তখন তাদের মধ্যে যে ইজ ইয়াকুল আমসাল তারি তাদের মধ্যে যে তার বেশি পন্ডিত তো তাদের মধ্যে যে বুদ্ধিমান লোক সে বলবে না গো দশ দিন থেকে আসে ইল্লা বেশ তুমি ইল্লাউমান আমাকে তো মনে হচ্ছে মাত্র দিন আমরা দুনিয়ায় থেকে এসছি মাত্র একদিন থেকে এসছে দুনিয়ায় অবস্থা যখন হয় তখন মানুষ অতীতের শান্তি সুখ সব ভুলে যায় কোনদিন জীবনে শান্তি হয়নি অন্ধকার অন্ধকার পাপিদের জন্য আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে চেয়েছি সুতরাং এখানেই শেষ করছি আল্লাহর জিজ্ঞেস করেছেন আমাদের দেশে ইসলাম নিয়ে মহিলা ও পুরুষ মিছিল করে তাদেরকে পুলিশ মারে এতে কেউ মারা গেলে কি তারা শহীদ হবে মাশাল শহীদ সহজ প্রথম কথা महिला रास्ता घाटी मिशिल हक कथा पोचाते हैं तो शरियत सम्मत पद्धति हक कथा भलो कथा इ कथा नेतर क्या पोछावे अवश्य पोछा जतटुक तरफ अन्य आईन देते सरकार दस टाइप गाड़ी चालाते आगन लगाते स्टेशन बस स्टैंड भांगचुरी भवन भांगते सब गुमराह जीतने जवाब दीते हैं देश के प्रत्येक नागरिक হ্যাঁ এই স্টেশনে এই আপনার সরকারি ভবনে আপনার নাগরিক আপনারও ভাগ আছে ক্যামতের দিন আপনিও দাবিদারের এই ভাঙার অধিকার কে দিল আপনাকে এইরকম সরকারি ট্রেন বাস এগুলোতে সবার অধিকার আছে সুতরাং সবার সবার হক সেই দিন কি আমাদের আর যারা ধর্মের নাম ইসলামের নামে মিছিল করেছে তারা তো আরো এক বড় গুমরা অপব্যাখ্যা করে ভেঙে খাচ্ছে এরা আরো গুমরা এক ভাই জিজ্ঞেস করেছেন পুরুষের মুখমন্ডল দেখে কোরআন হাদিস ঠিক হবে কি মনে হয় কোনো মহিলা জিজ্ঞেস করতে মহিলা আসেনি আর প্রশ্নগুলি সবগুলি গত সপ্তাহে তার যাই হোক হয়তো জিজ্ঞেস করেছে যে আমার স্ত্রী বা আমার মা বোনরা কোন পুরুষ লোকের দিকে দেখে আলোচনা শুনতে পারবে কিনা মহিলারা পুরুষের দিকে তাকাতে পারে সৎ নিয়তে অসৎ নিয়তে নয় মহিলারা পুরুষের দিকে তাকাতে পারে সাধারণভাবে তাকানো सतनियते कथा सुनब बुजब बी तकाते ट पर्दा तो इस्लामिक आलोचना सूतरा महिला गठनमूलको शिक्षा हम पुरुष शिखा शिखते যেমন সৌদি আরবের ইউনিভার্সিটি গুলিতে পুরুষ প্রফেসর মহিলা ইউনিভার্সিটি আছে কলেজ আছে বিভিন্ন শহরে যেমন আছে এখানে ওই টিভিতে পড়ানো হয় টিভির পর্দাতে যাইজ আছে গঠনমূলক শিক্ষার ক্ষেত্রে বরং নেকির কাজ এটা গঠনমূলক কাজ যে মহিলারা যদি পুরুষের দিকে তাকায় তাহলে শুধু যাইজ নাই নে উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে তাকাচ্ছে এমনি রাস্তাঘাটে চলতে গিয়ে মহিলার যে পুরুষের উপর নজর পড়ছে তবুও যাইজ নাই কারণ মহিলাদের চেহারা আউরাত ঢেকে রাখার বস্তু আর ওতে ফেত না আছে অসত নিয়তে যদি কোনো মহিলা তাকায় মহিলা তাকাচ্ছে কিন্তু এদের মধ্যে দেখছে একটা যুবক হয়তো বিবাহ বিবাহিতা নয় মহিলা তখন ওর দিকে বারবার করে তাকাছে ওর দিকে তাকাছে হ্যাঁ এই তাকানো হারাম ওর দিকে তাকানো হারাম বুঝতে পারছেন অসৎনিয়তে তাকানো মহিলার পুরুষের দিকে হারাম ইসলামিক্রাজিল কখনো কখনো দিনকে শক্তিশালী করেন পাপিষ্ট গুনাগার কে দিয়ে সুতরাং তবে মসজিদের ক্ষেত্রে মসজিদের দানের ক্ষেত্রে जेतरा दिए नस्जिद तैरी करते जदूर देख जदुरशा देखा शरियते चिंता जाए कारण देखा समय नष्ट আর কম পক্ষে সময় নষ্ট করা এছাড়া অন্য হইতে হইতে পারে পারে। ওতে কিন্তু কমের পক্ষে সময় নষ্ট করা আল্লাপাকের জি রাজির কাজ থেকে ভালো কাজ থেকে নিজেকে দূরে রাখা কারণ ঘন্টার ঘন্টা হয়তো জাদুর তামাশা দেখতে আছে দাঁড়িয়ে ক্লান্ত হন না কিন্তু পাঁচ মিনিট দাঁড়িয়ে ইসলামিক বক্তব্য শুনতে হলে শুনবেন না টান দেবেন বইসে বয়সে আরামে তারপরেও পেশাব দু চারবার পেশাব পায়খানা হয়ে গেছে যাওয়া আসা আনা কম জানাকুম লেগে আছে তাই ইসলামের ইন্তেকাল করেছেন তার জন্য আল্লাহাক সকলকে যেন তুলফির দোষ দান করেন যেসব ভাই বোনদের বালামসিবত আছে আল্লাহাকালা মুসিবত যেন দূর করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন সুস্থতা দান করেন যারা নিয়মিত নামাজ না। মাঝে মাঝে পড়ে বা পড়ে না পড়লেও ঘরে পড়ে তারা কি এক ভাই বলছে আর সেও আবার তাহজ পড়ে এসছে কথা বলছেন তাহাজুত পড়তে গিয়ে ওকে ভয় লেগে গেছে তাজ পড়তে গিয়ে ভয় পেয়ে গেছে একটু অন্ধকারে কি আওয়াজটাওয়াজ হয়েছে ফজর পড়েন আমি এইভাবে মানুষের রোগ ধরিটা পড়েন একটু কাজা হয়ে যায় সকাল আটটার সময় নিয়মিত একটু উদাহরণ দিল এর উদাহরণ হলো যে বাপ মাকে খেতে দেন না নিয়ে পার্টি করেন আসল ডিউটি কফিলেন আট ঘন্টা করেন ওভার টাইমের জন্য লাইন লাগিয়ে বসে আছে দিতে হবে আর দু ঘন্টা কাজ করব। তার কুরবানি হবে কিনা না কুরবানিকে আপনি চিকিৎসায় রূপান্তরিত করবেন যে কুরবানি না দিয়ে এবার আমি চিকিৎসা করাবো না ঠিক না এটা ঠিক নয় আপনি কুরবানি দেন আর চিকিৎসার জন্য কিছু পয়সা আপনি আরো দেন আরো দান করেন প্রয়োজন হয়েছে এই সময় মমিন ভাইয়ের সাহায্য সহযোগিতা করার আপনি করেন তবে যদি আপনার ওপর কারো চিকিৎসা খরচ থাকে পার্থক্য হচ্ছে যে একটা কোন মুসলিম অসুস্থ আর একটা হচ্ছে আপনার বাপ অসুস্থ মা অসুস্থ আপনার স্ত্রী ছেলে মেয়ে অসুস্থ তাহলে আগে বা আপনার খালা অসুস্থ পারছেন আপনার ফুফু অসুস্থ চাচা অসুস্থ আর পারছে না সেই জন্য আগে চাচার চিকিৎসা করেন খালার চিকিৎসা করেন কুরবানি কুরবানি দেবো না আর চিকিৎসা করবেন এটা ঠিক নাই ইসলাম পাওয়ার পরে বা জানার পরে কি বেদাতি কাজের জন্য সাহায্য সহযোগিতা করা যাবে বেদাতের কাজে সাহায্য করা যায় নয় একেবারে নিরুপায় যদি হয়ে যান তাহলে তখন হারাম কাজ করা যায় পিড়া পিড়ি করছে না আমাদের মিলাদের চাঁদা দিতে হবে পূজার চাঁদা দিতে হবে না আমাদের মাজারের চাঁদা দিতে হবে হ্যাঁ এর বেশি কিছু নাই। আপনি চক্ষু লজ্জায় আপনি মিনি চক্ষু লজ্জায় এই চক্ষু লজ্জা করবেন বিদাতীদের এটা হারাম बीते भूल कर सत्य की <coughs> তো যদি পরিবর্তন করা হয়েছে ফাজা আলহাম বাদ দিয়ে কোরআনে তফসিল ধরে নেন আল্লাহর হস্তে ভালো করেই পরিবর্তন করেন আর ওই ফাজা আলম বাদ দিয়ে রসুলের হাদিস বোখারি মুসলিম আবু দাসে এগুলোর দর্শ দেন এগুলোর দর্শ দেন আল্লাহর হস্তে তারপরে দর্শ দিতে কি ওই টাইম টেবিল বেঁধে দিয়ে না যে তিন দিন এবাদত তিন দিনে আড়াই দিন করা যাবে না তিন মাসে বেরোতে হবে সময় লাগান সময় লাগান না নিজের গ্রামে সময় লাগান প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা লাগিয়ে দেন নিজের গ্রামকে করেন কিন্তু এইভাবে চলে যাবেন বিবি বাচ্চা ছেড়ে হ্যাঁ দেশে দেশে ফিরে বেড়াবেন তারপরে যারা তবলিগ করে পৌঁছাবে তাদেরকে তো ইসলাম জানতে হবে প্রচার করা কাউকে দিতে যাচ্ছেন আপনি তো নিতে যাচ্ছেন নিতে যাবেন তো আসেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসেন এখানে শিখেন আমরা শিখাচ্ছি এইরকম শিখেন বুড়োদের মাদ্রাসা তৈরি করেন সৌদি আরব বুড়ো বুড়িদের মাদ্রাসা স্কুল আছে ওই মাদ্রাসা তৈরি করার শিখেন